আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحمده ونستعينه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 কম বক্তি বহিমি বহী ইমিদা উনি বিস্মিল্লা জি রোহিমা নিহি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 আজকে আহলে সন্ন্যতওয়াল জামাত পরিষদ বাংলাদেশ যাঁদপুর জেলা শাখা কর্তৃকে আয়োজিত আল্লাহ রসংখ্য প্রশংসা জিনী দয়া করে মেহরবানি করে আমি করিম নি দাওয়াতিগ এর থেকে কিছু কথা বলার যা আহ্বানে যার বয়ান শোনার জন্য আসছি আমাদের হাজারো আলমদের উস্তাদ বাংলাদেশ আহলস জামা পরিষদের সম্মানিত সেক্রেটারি জেনারেল হজরত মৌলানা মুফতি মিজানুর রহমান সাহিদুর আহ্বানে আমরা আসছি ইনশাল্লা হজরত কথা বলবেন আর এর আগে তো বা পরে বাংলাদেশের বয়ানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র হজরত মৌলানা হাফিজ রহমান সিদ্দিক আহমাদ কথা বলবেন বান করবেন অল্প সময়ের জন্য আমাকেও হুকুম করা হয়েছে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আমিও আপনাদের সামনে কোরআন করিমের জুমার থেকে করেছি। আল্লাহ তালা যা তাও দান করেন এই দুই আয়াত সাদা মাটা জমা আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাল মেরে ভাইও আমরা এখন যেমন এই মাঠে বসা আছি আজাদির সাথে বার মাল মুসলমানরাও একসময় এভাবে বসা থাকতো। আমরা যেমন এভাবে কোরআনিকিমের তেলাওয়াজ শুনছি বার মাল মুসলমানরাও একসময় কোরআনিক তেলাওয়াজ শুনত আমরা যেভাবে আজকে আজাদির সাথে নামাজ পড়তে পারছি বার মাল এক একসময় এভাবে আজাদির সাথেই নামাজ পড়তো কিন্তু আজকে পৃথিবীতে আজকে এই জমিন তাদের জন্য তং হয়ে গেছে তাদের জন্য জমিন সংক্ষীর্ণ হয়ে গেছে লক্ষ লক্ষ মুসলমানদের এক ফোঁটা পানি পান করার মতো পানির ব্যবস্থাও নেই এক লোকমা ভাত মুখে দেওয়ার মতো চাওলের ব্যবস্থা তাদের কাছে নাই। গতকালের এই বৃষ্টির মধ্যে মাথা গুঁজার মতো বৃষ্টি থেকে বাঁচার মতো এক টুকরাত তের ফালও তাদের হাতে নাই। মুসলমানদের উপরে করুন নির্যাতন মুসলমানদের ওই করুন দশা মেরে ভাইও আমরা যদি এখান থেকে নিই এখান থেকে নসিহত না নিই খুব বেশি দিন দেরি হবে না আমাদের উপরেও আল্লাহ করে নির্যাতন আসবে আজ থেকে সাতচল্লিশ বছর আগে হজরত মৌলানা আবুল হাসান আলী নদবী রহমতুল না উঠো মুসলমান তোমরা যদি কোরআনে করিমের উপরে না উঠো তোমরা যদি দাওয়াত ও তালিমের উপরে না তোমাদের যুবকরা যদি দাওয়তে বেরোনা হয় আর তোমাদের বাচ্চা গুলো যদি উপরে না উঠে তিনি বলেন এই ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়া হবে উনি বয়ান করছিলেন প্রায় সাতান্ন বছর পরে পৃথিবী আজকে ওই দশায় দেখছে জন্য আমরাও আপনাদের সামনে হাত করে বলি জাতির সামনে হাত করে বলি এ জাতির যুবকগুলো যদি মসজিদ মুখী না হয় এ জাতির বাচ্চাগুলো যদি মাদ্রাসা মুখী না হয় এ জাতির মেয়েরা যদি ঘর মুখী না হয় তো খুদানাফা আল্লাহ তার জমিনকে পাক করে দিবেন আমরা যেমন নিজের ঘর নিজে পাক করি নিজের ঘরে নিজে ঝাড়ু লাগাই আমরা যেমন নিজের কালিন নিজে পরিষ্কার করি নিজের বেঞ্চ নিজে পরিষ্কার করি নিজের খাট নিজে পরিষ্কার করি খুদানা খাস তার রব্বুল আলমিন যদি তার এই জমিনকে বেনামাজি থেকে পাক করে দেন তখন অবস্থা কি দাঁড়াবে আমাদের রব্বুল আলমী যদি সিদ্ধান্ত নেন আমার এই জমিনকে আমি বেনামাজি থেকে পাক করে দিব আমার এই জমিনকে আমি বেপরদার সলাভ থেকে পাক করে দেব তখন আমাদের অবস্থা কি দাঁড়াবে বলে এজন্য মেরে ভাইও আমার তো মনে হয় এখন সবচেয়ে বড় দরকার ইমান আমলের দৌলত সবচেয়ে বড় দরকার ঠিক না বলে তাদের এই দুর্দশা দেখেও যদি মুসলমান তবা না করে আর কবে তবা করবেন বলেন এক মা পাহাড়ে চূড়ায় তার বাচ্চা প্রসব করতেছে এক মা নৌকার মধ্যে তার বাচ্চা প্রসব করতেছে আর নৌকার মধ্যে বৃষ্টি হইতেছে জঙ্গলের মধ্যে মা তার বাচ্চা প্রসব করতেছে আর ওখানে বৃষ্টি আর তুফান বলেন তো মেরে ভাই এখনো কি আমাদের তো সময় আসে নাই এখনো আল্লাহ বলেন্লাহ বলেন তোমরা যদি কর আমি রব্বুর আলমিন কথা দিলাম তোমাদেরকে জমিনে আরো কদিন থাকতে নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাদেরকে জমিনে থাকতে দিব মেলে ভাইও আজকে ওরা ওদের জমিনে থাকার অধিকার জন্য নাই আর এখান থেকে উত্তরণের একটাই রাস্তা রব্বুর আলমিনের সিদ্ধান্ত পেছনের গুনার উপরে মাফ চাও আগামীতে গুণা করব না বলে না বলে ওয়াদা করা যেমন ধরেন হজরত কল হাজর রহমতুল্লাহ বলতেন ইস্তেকফার তার উদাহরণ হলো এটা যেমন কোনো ছেলে যদি দুষ্টমি করে তা আরেকজন আইসা তার বাবার সাথে দুষ্টুমি করছে বেহাদুবি করছে তো বাবার কাছে আইসা কি বলে এই ছেলে বাবার কাছে মাফ চাও তো ছেলে এবার কি বলে বাবা মাফ করে দেন তো এবার বাবা কি বলে একটা দুটো থাপ্পড় লাগাই দেয় লাগায় বলে বল আর করবো না বলে কি বলে না বলে একটা দুটো থাপ্পড় লাগাই কি বলে বলেন আর করব না এবার ছেলে বলে বাবা মাফ করে দেন আর করব না আল্লাহ বলেন এস্তাফ করে দেন আর বলো আর করব না আর করব না বলেন মাফ করে দেন আর করব না এই দুই শব্দের উপরে যদি উম্মত উঠে এই দুই শব্দের উপরে যদি উম্মত উঠে আল্লাহ করে দেন আল্লাহ না আল্লাহ করা যায় এই দুই শব্দের উপরে উন্মত উঠলে এই জাতির উপরে সমূলে আজাব আসবে না এই জাতির উপরে আজাব আসবে না আল্লাহ তারা সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত সবাই বলেন আজাব থেকে বাঁচার উপায় কি আজাব থেকে বাঁচার উপায় ইস্তেফার কিন্তু আফসোসের কথা যাদের ইস্তেকফার করা বেশি দরকার তারাই করে না যেমন ধরেন আমাদের দেশে একটা ট্রেডিশন আছে কোনো বাবা যদি অসুস্থ হয় তো বাবার ছেলে ধরেন বড় অফিসার বড় প্রফেসর বড় জজ বড় ব্যারিস্ট্রার তো বাবার ছেলে মসজিদের ইমাম সাহেবকে আইসা বলে হুজুর আব্বা বেশি অসুস্থ আব্বার জন্য একটা খতম করে দেন তো হুজুর কি করে দশজন হুজুর নিয়ে কি করে ইল্লা মিন কে পড়ে বলেন হুজুরে এই দোয়া পড়ে আর মনে মনে কি বলে আল্লাহ আমি না বড় জলেম আমি না বড় জলেম আব্বাকে মাফ করে দেন আমি জলেম জলেমকে মাফ করে দিত কাকে এটা কোন হয়েছে মিলছে উচিত ছিল উচিত ছিল সারে আইসা বলা আল্লাহ আমি বড় জলেম আমাকে মাফ করে দেন शुदू ब যেন তোমাদেরকে আজাব দিয়ে শেষ করে দেওয়া না হয় মনে রাখবা তোমাদের উপরে যদি আজাব আসে তোমাদের উপরে যদি আজাব আসে তখন আমরা আমরাও বাঁচব না এই জন্য আমরাও হ্যা আল্লাহ আমার জাতি নামাজ পড়ে না আমাকে মাফ করে দেন আল্লাহ আমার জাতি রোজা রাখেনা আমাদেরকে মাফ করে দেন বুঝেন না এই কথা মনে হয় জুয়া খেলে ওরা মাফ চাই আমরা সুদ খায় ওরা মাফ চাই আমরা দুর্নীতি করে ওরা মাফ চাই আমরা জুলুম করে ওরা মাফ চাই আমরা আমরা যতদিন মাফ চাইব ততদিনও আশা করা যায় এদের উপরে আজাব আসবে না কি হয় আমরা তো এদেশে আজাব না আসার জন্য আলহামদুল্লাহ তাবিজের বাংলা রক্ষা কবচ তাবিজের বাংলা কি বলেন রক্ষা কবচ ওলা মায় উন্মত হলো এদেশে আজাব না আসার কি বলেন এদেশের কাহিনী পীর মাশায়েখ আজাব না আসার রক্ষা কবচ তোমাদের দুর্নীতির কারণে তোমাদের জুলুমের কারণে তোমাদের নামাজ না পড়ার কারণে তোমাদের মদের কারণে তোমাদের বেহা বোনার কারণে তোমাদের বেললার কারণে তোমাদের নগ্নতার কারণে তোমাদের অস্থিরতার কারণে আজাব যখন মাথার উপরে আসে রকবুল আলমিন আজাব যখন মাথার উপরে চলে আসে তখন রকবুল আলামিন দেখেন এদেশের রাত তিনটা বাজে এদেশের বাচ্চারা খোলা নেম করেন এদেশের আল্লাহ যতদিনা কোরআন আমি অব্দুল আলমিন তাদেরকে আজাব দিতাম না এই জন্য কার জন্য সিন্নি খাও মুল্লা চিনলানা কথা ঠিক না ব্যাঠিক বলে না সিন্নি যে কাল্লাগে খাইতেছ মোল্লা তো না। আমি বলি ওলামায়ুলহা দুলহা দুলহা উম বিকিন বর আসে নাই হাত ধোয়া দশান বিশার তিনটা বাজে চারটা বাজে পাঁচটা বাজে ছয়টা বাজে অ্যালার্ম হলো বর আসবে না আচ্ছা এক আজীব কথা দুলহা তো আইসা গেছে সবাই খাইলো এবার দুলাহা একটু চিন্তা করতেছে দুলা দুই হাটু পা একসাথ করে দুলা মাথা নোহায় চিন্তা করতেছে অনেক সময় শ্বশুরবাড়িতে দুলাকে আইখে সবাই জানে না চলে যায় না দুলা আবার টেনশন করতেছে তো অন্যরা শালা সালিরা জিজ্ঞেস করে দুলা ভাই কী চিন্তা করছি আমি রাত্রে খাব কর থেকে ও তো শালা শালিরা কি বলে কি পাগল ধরারও জামা বানালো ওপর রাত্রে খাবে থেকে। এই বাড়িতে গত এক বছর ধরে রুইমাস চাষ হইতেছে শুধু তাল্লাইয়া কথা ঠিক না যত তশাশুড়ি আছে যত তশালী আছে সব এই বাড়িতে হাজির হয়ে গেছে গা খালাতো ফুফাতো শাশুড়ি আছে না সব বাড়িতে হাজির হয়ে গেছে গা তাকে খাওয়াবার লেখা আর সে নাকি চিন্তা করেন সে খাবে থেকে। আমরা বললাম দুল হ্যা আমি গাছ তোমরা খাও আর তোমরা পেতেছ আমরা খাবো কোথেকে কি ভাই কথা বুঝেন নাই কথা মনে কারণ দুলা আছে বলেই তো রান্না হয়েছে আচ্ছা আপনি আপনি এবার বলেন একটা প্রশ্ন হইতে পারেন আপনার যদি দুলা হন তা আপনারা আপনাদের বেতন কম কেন আর আমাদের বেতন বেশি কেন তাই বলি দুলা বেশি খায় না দুলার ড্রাইভারে বেশি খায় রিক্সাওয়ালা বেশি খায় না দুলা বেশি খায় ইমান তারিতে বলে শ্বশুরবাড়িতে দুলা বেশি খায় না রিক্সাওয়ালা বেশি খায় দুলার ব্যাগ নিয়ে যে আসতে সে বেশি খায় না দুলা বেশি খায় এখন ব্যাগওয়ালা যদি বলে আমার লাইগেই সব পাকাইছে পাকাইছে বালা লাইভার পুলিশ লেগে পেয়ার সাহেব কত ঠিক না কসম আল্লাহর কসম বিশ্বাস হোক আর না হোক এই সূর্য উঠে সূর্য ডুবে আমরা আছি বলে এই সাগরে এখনো ইলিশ মাস হয় আমরা আছি বলে উত্তর দিক থেকে বাতাস দক্ষিণ দিকে বাতাস বয় আমরা আছি বলে এই চাঁদ এখনো পূর্ণিমা হয় আমরা আছি বলে আর তোমরা মনে করতেছ আমরা কে তোমরা মনে করছো তোমরাই সব আমরা জায়গা তো দেখবা ফিডাক কেমনে বলে এটা কি কথা এই আমরা সবাই ডাক দি হঠাৎ হাফিজি বলছিলেন আমি তো রাজনীতির ডাক দিতেছি বলছেন কিনা বলেন না হাফিজি কি বলছিলেন আমি তো ডাক দিতেছি এজন্য যদি মায়ানমারের মুসলমানদের সামনে আমার কথা বলার সুযোগ হতো তো আমি ওদের সাথে ওদেরকেও তাক দিতাম যে আমাদের আমাদের আজাদি আমাদের তো আমাদের স্বাধীনতা আমাদের তওবার উপরে আমাদের সক্রিয়তা আমাদের তহবার উপরে আমাদের মসজিদ মাদ্রাসা টিকে থাকবে খোদার কসম আমাদের তবার উপরে এদেশে দাওয়াত তবলিক টিকবে আমাদের তোরে আমাদের মশের উপরে পরিমাণ মজবুত হবে আমাদের আগে বাড়বে এই পরিমাণ টিকবে আমরা যে এখন চলতেছি এটা আমাদের ইস্তের কারণে নয় এটা আমাদের আশ্লাবদের ইস্তেফারের কারণে কারণ তাদের ধাক্কার কারণে আমরা এখনো চলতেছি আর আমাদের এখনকার আকাবের আমরা ইনশাল্লাহ সামনে আরো কদিন চলবো আমি কি কথা বুঝাইতে পারছি বল ইনশাআল্লাহ বয়ান্তা এক করবেন এজন্য মেরে ভাইও কমপক্ষে রোঝানা রোঝানা সকাল সন্ধ্যা বিখ্যাত দ্বিতীয় খন্ডের দাইন দিকে আমাকে মাফ করে দেন এই কথাটা কে বলছেন সত্তর বারে বেশি কোন মজলিষে সত্তর মজলিষে না এক মজলিষে এক মজলিষে যদি সত্তর বারে বেশি বলেন তাহলে কতক্ষণে বলছেন নিঃশ্বাসে নিঃশ্বাসে বলছেন সব মসজিষে বসে বসে কথা বলেন এর ফাঁকেই বলেন রব্বির আবার কথা বলেন আবার বলেন রসিল্মা মামা অক্ষর আগের গুনাও মাফ পেছনের গুনাও মাফ গুনা তো ছিলই না তারপরেও রব্বুল আলমিন এলান শোনা দিলেন যান আমি এলান খুললাম আপনার আগেরটাও মাফ পেছনেরফ আর তিনি এক মসজিষে রব্বির আমি গুনতে থাকছি সত্তরের বারে বেশি আমি এবার বলেন তো আমিও রে কী জীবনে কি ভাই জিন্দি মিলাইলেও তো হয়তো সত্তর বার বলিনি তিনি বলেন্লাহ নবী আমার কি হলো আমি যখনই দেখি আপনার চেহারার দিকে তখনই দেখি আপনার ঠোঁট নড়ে কার ঠোঁট নড়ে কখন যখনই দেখি তখনই ছোট নড়ে আয়সা আমার আসিয়া আয়সা আমার রব আমাকে চারটা জিনিস করতে বলেছেন বেশি বেশি করে ওই চার জিনিস দিয়ে আমার ঠোঁট নাড়তে থাকি আমি ও চারটা জিনিস কোথায় বলেছেন কোন সূরায় আপনারা সকলেই জানেন ওই চার ওই চারটা জিনিস রাসূলই করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত ফি দীনিল্লাহি আফওয়াজা রাকে চারটা জিনিস বেশি করতে বলেছেন তাজবিহ বেশি পড়তে বলেছেন তাহমিদ বেশি করতে বলেছেন ইস্তফার বেশি করতে বলেছেন তাওবা বেশি করতে বলেছেন আমি চারটা জিনিস দিয়ে আয়সা আমার ঠোঁট নাড়াই এই জন্য আল্লাহ নবী বলেন আমি করিম সালাম বলেন আয়সা আমি এই চার জিনিসকে দিয়ে আমার জিব্বা নারায়কে থাকি আমার উম্ম করেন আমি না বান্দার সঙ্গে সঙ্গে থাকি যতক্ষণ না বান্দার ঠোঁট আমার নাম নিয়ে নড়তে থাকে জিব্বা বান্দার ঠোঁট আমার নামতে থাকে যার যা দিয়ে নড়ে নড়ক চলেন জিকির দিয়ে জিব্বা নড়াইতে শুরু করি এখন তো বলতে শুরু করবে হুজুর আপনাদের কাছে বুঝি জিকিরের ওয়াজ ছাড়া আর কোন ওয়াজ নেই আমি বলি হ্যাঁ মাঠে বদরের মাঠে আল্লাহনবী তিনশো তেরো জনকে নিয়ে জমা হলেন এই তিনশো জনই ছিল পুঁজি এছাড়া আর কোনো পুঁজি নাই কথা ঠিক না ভেটে গেল মুঠ শরমায়া শর্মায়া পুঁজি শর্মায়া পুঁজি উঁচুতে আমি রেসুলকে দেখছি রেসুলের ভূগলের সাফাই দিয়ে ওই দিন আমি প্রথম দেখছি চাদর গায়ে যখন উঠতে শুরু করছে আমি ভূগলের সফাইদের দিকে একবার তাকাইছি সূর্যের দিকে একবার তাকাইছি আমি রসুলের ভূগলের সাফাই দিয়ে সূর্যের চেয়েও বেশি ঝলঝল করতে দেখছি করিম সাল্ল আসাল্লাম হাত যখন তুলছেন চাদুর হওয়ার কারণে এদিক থেকেও পড়ে গেছে এদিক থেকেও পড়ে গেছে আবু বকর সিদ্দিকা আর কানতে হবে না প্রশ্ন হইতে পারে উদাহরণ হলে এমন যেমন ধরেন কখনো কখনো মা যদি কোনো ব্যাথা কাঁদে বাচ্চা বলে মা বলো বাচ্চা আবেগে বলছে সিদ্ধিকে আকবর ইয় রসুল্লাহ এতটা কান্দতে হবে না এতটা কানতে হবে না রসুল কান্দেন কান্দেন কান্দেন হাজির জিবরিল আলু ইসলাম এসে আওয়াজ এলান লাগাইলেনসুল আল্লাহ আর কানতে হবে না আল্লাহ সাহায্য কত এক হাজার এক হাজারের মোকাবিলায় কয়জন ফেরস্তা লাগে কয়জন ফেরস্তা লাগে কত ছিল আজকের পৃথিবীর কেউ যদি আল্লাহ তালাকে দুর্বল মনে করে শুনে নাও শুনে নাও জিবাহ আসামের তয়কত কত ছিল কিতাব শিফা খাজ আয়াদ আল্লাহ তিনি এক হিস করেন্লা আমার কোন জাতির সাথে কুস্তি নড়ার অভ্যাস আমার হয় নাই এই অভিজ্ঞতা আমার নাই শুধু একটা কথা বলি একবার রব আলী আমাকে বললেন যাও কৌমুথের বস্তি ষাট মাইল লম্বা চল্লিশ মাইল এবার উপর করে ফেলে দিচ্ছি নিচের দিকে নামতে থাকবে যদি দুই পাখার তকত এত হয় ছয়শ পাখার তকত কত যদি কেউ মনে করো আলমিন ঘুমিয়ে গেছে তুমি তুমি মহাভুলের মধ্যে আস না ল তা শুধু বল তিনি তন্দ্রাচ্ছন্ন হন আমার কাছে সমস্ত খাজানা আমার কাছে সমস্ত মালাকুত আমার কাছে সমস্ত কেবরিয়াই আমার কাছে সমস্ত জবরুত সমস্ত ক্ষমতার উৎস আমার কাছে সমস্ত শক্তির উৎস আমার কাছে সমস্ত মালের উৎস আমার কাছে যদি মনে করো ফুদিয়া দিন নিভায়া দিবা ফুদিয়া মসজিদগুলোকে বন্ধ করে দিবা। যদি মনে করো ফুদিয়া মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিবা, বোকার স্বর্গে বাস করতে সাড়ে চোদ্দশো বছরে কেউ পারে নাই কেউ পরিমান আজাব দিবে রবের আজাবের মতো কেউ আজাদ জানে না রবের বাধার মতো কেউ জানে না শুধু জিবরিল আল্লাহ শুধু মেঘনার পানি আল্লাহ বাহিনী না আরো আছে আল্লাহ খাজানা শুধু নাই নাই সব আল্লাহ তালার খাজানায় শুধু কি নাই আরো জোরে তোমাদের খাজানায় চাল নাই আমাদের তোমাদের খাজানা আছে শুধু নাই আর খাজানায় সব আছে শুধু নাই নাই আর সব আছে শুধু নৌ নাই এজন্য কাম করা করে শুনে নাও বাবার কাছে গিয়ে বাবা একটা ছেলে দাও ওখান থেকে কি উত্তর আসে জানো ওখান থেকে উত্তর আসে আমার কাছে নাই এত দরগা যায় কি লেগা আমাদের আমাদের দরবার দরগা কয়টা আমাদের দরবার কয়টা আমাদের আল্লাহ কয়জন এটা একজন তো করলে হবে না এটা বলতে হবে একা আমাদের আল্লাহ একক আমাদের আল্লাহ কি একের পরে দুই আসে এককের পরে দ্বিতীয় আসে না এককের উপর আর কি আছে না আমি যেন বললাম আল্লাহ আপনি একাই সারা পৃথিবী নিয়ন্ত্রণ করেন একাই সূর্যকে উঠান একাই সূর্য ডুবান একাই পূর্ণিমা একাই অমাবস্যা একাই দরিদ্র একাই সুস্থতা একাই অসুস্থতা সব আপনি একাই করেন আমি লা আল বলেন হল্লাহমাজ আমার কেউ লাগে না আমাদের আল্লাহ বলেন আসামাজ শব্দের তর্জমা পৃথিবীর কোনো ভাষায় পুরা তর্জমা হবে না আসামাজ শব্দের বাংলা তর্জমাই হয় না অন্য কোনো ভাষা এটা বোঝানোই যায় না তিনি বলেন এর কোন সহজ ভাষায় বললে মখলুক আল্লাহ তালার মহতাজ এই জন্য বর্মীরা যদি মনে করো বর্মীরা যদি মনে করো বর্মা বারমার সৈন্যরা যদি মনে করো তোমরা বারমা থেকে ইসলামকে মুছে দিবা শুনে নাও শুনে নাও শুনো নাও শুনে নাও শুনে নাও শুনে নাও শুনে নাও শুনে নাও শুনে নাও এ মগ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে ইসলাম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে না ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আর কিছু থাকবা না থাক ইসলাম থাকবে আর কিছু থাকবানা থাক ইসলাম থাকবে তোমাদের তোমাদের ধর্ম তো তোমাদের এখানে সীমাবদ্ধ পৃথিবীর সূর্য উঠার দেশেও ইসলাম পৃথিবীর সূর্য ডুবার দেশেও ইসলাম মাস্রিকও ইসলাম মাগরেবও ইসলাম শিমালেও ইসলাম জুনুবেও ইসলাম যদি মঙ্গল গ্রহে মানুষ বসবাস করে সেখানেও পুষবে ইসলাম হাজরত মৌলানা আলিমিয়া নদীর রহমতুল্লাহ তার এক কিতাব আছে বলেন পৃথিবীর ইতিহাসে ইসলামের উপরে যে তুফান আসছে ইসলামের উপরে যে তুফান আসছে এই তুফান পৃথিবীর ইতিহাসে কোন ধর্মের উপরে আসে নাই অন্য কোন ধর্মের উপরে যদি এই তুফান আসতো পৃথিবীতে ওই ধর্মের অনুসারী একজন মানুষকেও পাওয়া যেত না কিন্তু ইসলাম তার উপরে পৃথিবীর সবচেয়ে বেশি তুফান আসা সত্ত্বেও পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ মুসলমান এখনো কান্না থামান না এখনো কান্না থামাচ্ছেন না জিবরিল বলে কান্না কেন থামাচ্ছেন না জান তিন এবার কত হয়েছে এক হাজার আর তিন হাজারে তিনশো তেরো আর তিন হাজারে কত তেত্রিশ কান্না থামান না আল্লাহ আয়াত পাঠালেন পাঁচ হাজার এবার জনকে বললেন সফো সফো সফ লাগাও সফ সিধা করি হয়ে গেল সাহাবাই বল্লা কেননি সম্ভব আয়ত্তীর্ণ হইল হইলো দুশ্মনের মোকাবেলা ওদের হাতে তো সব ওদের হাতে তো আশ্লেহা ওদের কাছে ঘোড়া ওদের কাছে ওট ওদের কাছে ঢাল ওদের কাছে তলোয়ার ওদের কাছে সব আমাদের কাছে তো নাই কিছু সাহাবা এখলাম বললেনাল্লাহ কেমন সম্ভব এই খেজুরের জিকির দিয়ে তোর তাজা কর লাগা জিক সেদিনের থিওরি আজকে কি বদলে গেছে কি ভাই কোরআন কাদিম না হাদেশ কোরআন তো কাদিম সেদিনের নির্দেশ তো আজকেও বহাল আসবে কথা ঠিক না আজকে আমরা দূরে সরছি কি থেকে দূরে সরছি কি থেকে আমাদের মাল সেদিনের মাল থেকে বেশি আছে আমাদের আহবাব সেদিনের অভাব থেকে বেশি আমাদের আফরাত সেদিনের আফরাত থেকে বেশি আমাদের সংখ্যা সেদিনের সংখ্যা থেকে বেশি ঠিক না পে ঠিক বলেন রসুল বলেন অচির আসবে তোমাদেরকে পেয়ে বুঝবে হুক বুধুল হুক বুধ ও তোমাদেরকে দুই জিনিস পেয়ে যাবে তোমরা দুনিয়ার মহাব্বতে ডুবে যেগা দুনিয়ার কি দুনিয়ার মহাব্বতের ডুবে যে ভা জন্য মেরে ভাই দুনিয়া যত বাড়বে দুনিয়া যত বাড়বে এটা মনে করার কোনো কারণ নাই দুনিয়া বাড়বে তো আমার আখরা না যত বাড়বে আখরা তত বিখ্যাত বলি সাহিদে আমের আল জুমাহিদ বিখ্যাত জুমাহি সাহিদে আমের আল জুমাহিদি আল্লাহ গভর্নর াহি একবার কিছু মানুষ মোদিনায় আসছে মোদিনায় আসছে ত্রাণ সামগ্রী নামার জন্য মোদিনায় আসছে হাজরত বললেন তোমাদের দরিদ্রদের একটা তালিকা আমার সামনে পেশ করো দরিদ্রদের একটা তালিকা কি করো আমার সামনে পেশ করো তারা একটা কাগজের মধ্যে একশো জন দরিদ্র কি বলেন হেমসের গভর্নর হেমসের কি এক নম্বর ধনী না এক নম্বর এক নম্বর গরিব একশো জনের মধ্যে নামের তালিকা এক নম্বর কার নাম আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব কি ভাই কি ছিল ইসলামের ইতিহাস একটা মধ্যে ব্যাগের মধ্যে একশোটা স্বর্ণ মুদ্রা ঢুকাইলেন এটা গিঠু দিয়ে দিলেন বাইদা দিলেন এটা কাগজ লিখে দিলেন দুধকে বললেন আর দুধকে বললেন উনি কি করে এটা তুমি দেখবা সে কি জবাব এটা দেখবা দুধ গেল দরজা খটখট করলেন আসসালাম আলাইকুম আমির ভিতর থেকে বের হয়ে আসলেন দুধ এই ব্যাগটা ওনা হাতে তুলে দিলেন ব্যাগের মধ্যে লেখা আছে পক্ষ থেকে ইন্নালিল্লা বলার বিষয় না আলহামদুল্লা বলার বিষয় স্বর্ণমুদ্রা পাইয়া ইনালিল্লা বলে না আলহামদুল্লা বলে আর তিনি কি বিবি ঘর থেকে মনে করলেন আপনি এত জন ইন্না বললেন কেন তিনি বললেন বালিল আমরু আজমিন ব্যাপারটা এর চেয়ে কঠিন কি হলো হাল খুতলিমুন কোনো জাহাজে কোন যুদ্ধে সমস্ত মুসলমান কি শহীদ হয়ে গেছে আর কি বিলেন বুঝে তো আসে না এর চেয়ে কঠিন মামলা পৃথিবীতে আর কি হইতে পারে অমর শহীদ হন নাই মুসলমান কোন ময়দানে শহীদ হয়ে যায় নাই এর চেয়ে কঠিন মামলা আর কি হইতে পারে শোন শোনো আমার এই মুসিবতে তুমি আমাকে সাহায্য করবে না কথা দাও হ্যাঁ আমি কথা দিলাম আপনাকে সাহায্য করবো লাগাও এই রাত ফোহাবার আগে আগে একশো স্বর্ণ মুদ্রা হেমসের মধ্যে বন্টন করে দাও হাজুতেও দুধ গিয়ে আমির মোমিনের কাছে কি করবো আতেন্দ্রীয় আমির হেমস এ সফর করলেন সমস্ত মানুষের মাঠে জমা হয়ে গেল হাজ আমির মোমিনিন তার কুর্সিতে বসলেন হেমস এর আমির পাশে বসা এবার তিনি বললেন ওনার নাম কি নাম সাহিদ আমের কিন্তু কে কিনি আমাদের আমির আচ্ছা তোমরা বলো তো তোমাদের এর বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা কেন্দ্রীয় আমি জিজ্ঞেস করতে পারি কিনা বলে এর বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা বলো থেকে দাঁড়া বলে আমার একটা অভিযোগ আছে আর একজন থেকে কোন বলে আমার একটা অভিযোগ আছে উহ এই লোকের বিরুদ্ধে অভিযোগ যার কার কাহিনী আর কারগুজারি গতকালকে কাহিনী হ্যাঁ তোমার কি অভিযোগ আছে বলো আমার অভিযোগ হলো ইনি প্রতিদিন প্রতিদিন অফিসে আসতে দেরি করে আটটায় কেন প্রতিদিন অফিসে আসতে দেরি করো তিনি বলেন আমার তো খাওয়া দেমার খাওয়া কেউ নেই নিজেই নিজে রুটি পাকাই জন্য একটুখানি দেরি হয়ে যায় কি ছিল মুসলমান কি হইলো মুসলমান ধুয়ে দিই ওদিন আর দফতরে আসতে পারি না এই ছিল সাহাবা এই ছিল সাহাবা এই ছিল তারিখে ইসলাম এই ছিল ইসলামের ইতিহাস আরো মারাত্মক অভিযোগ কেন রাত্রের কথা শুনো না কেন কথা উন্নত না দিনে কেন শুনো রাত্রে কেন শুনো না তিনি বলেন আমি আসমান ওয়ালা জমিন ওয়ালাদের মধ্যে আমার জীবনকে ভাগ করেছি দুই ভাগে রাত্রি আল্লাহ এদেরকে দিয়ে দেশ দিনের বেলা ঘোড়ার উপরে ছিল রাতের বেলা জানা মাঝে ছিল কথা ঠিক না ভাই ঠিক দিনের বেলায় কোথায় ঘোড়ায় রাতের বেলায় কোথায় ছিল জানাওয়াজে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আরো কিছু সময় থাকতে দিবেন কথা বুঝাইতে পারছি বলেন এই জন্য ইস্তেফার কাকে বলে কাকে বুঝেন না এই কথা প্রত্যেক মুসলমান নিয়ত বানান বানাও নামাজ ছাড়বো না আওয়াজ মহব রাখবো আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকলে বলি আমিন আল্লাহ তালা আমাদেরকে আজাবার গজব থেকে মাহফুজ ফরমান আল্লাহ তালা বারমান মুসলমানদেরকে আজাবার গজব থেকে মাহফুজ ফরমান तर न मैदान बल वल्लमा